উপস্থিত ইসলামী আগেকার আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে সমাজে আরেকটি প্রচলিত ব্যাধি সেটা হচ্ছে ঝাড়ফুক করা এই ঝাড়ফুক করাটা সবটাই যে খারাপ তা নয় মধ্যে কিছু নিষিদ্ধ কিছু কেন তার বিপরটা তার কোন অসুখ ইত্যাদি দূর করার জন্য এই যে আপনার ঝাড়ফুক করা যেটাকে আমরা ঝাড়পুঁক বলে থাকি এই ঝাড়ফুক করার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি আছে অথবা কোন রুগ্ন ব্যক্তির উপর পড়বেন পাশাপাশি আপনি যেখানে সে ব্যথা পাচ্ছে সেখানে হাত রাখবেন এবং অথবা হাত দিয়ে তাকে মুছে দিবেন এরকম পদ্ধতি অবলম্বন করা তৃতীয় নম্বর হচ্ছে পানির মধ্যে আপনি হ্যাঁ দিয়ে তারপরে ব্যক্তিকে পান করাবেন আর একটা পন্থা আছে এটা হচ্ছে জাফরান কালে দিয়ে কোনো পাত্রের মধ্যে লেখা প্লেট ইত্যাদির মধ্যে লেখা হ্যাঁ অথবা কোনো পরিষ্কার কাগজের মধ্যে লেখা তারপরে সেটা ধুয়ে ফেলা হ্যাঁ ধুয়ে ফেলে সেটা পান করবে অথবা সেটা দিয়ে পদ্ধতি আমরা ঝাড়পুঁকের বললাম এখন হচ্ছে ঝাড়পুকের বিধান ঝাড়পুকের বিধান জানতে হবে বিধান জানতে হলে ঝাড়পুকের প্রকার জানতে হবে ঝাড়পুকের প্রকার তিনটা ঝাড়ফুক সেটা হচ্ছে অথবা শরীর সম্মত কোন দোয়ার মাধ্যমে হয়ে থাকে এগুলো আছে জায়েজ বা শরীর সম্মত ঝাড়ফুক এটার বিধান হচ্ছে এটা জায়েজ এবং এটা জায়জ হওয়ার প্রমাণ হচ্ছে তিনি বলেন যে আমরা যে তোমরা তোমাদের মন্ত্রগুলো আমার কাছে একটু উপস্থাপন করো হ্যাঁ সেই ঝাড়ফুকে কোনো সমস্যা নেই যেটার মধ্যে নেই সেই মন্ত্রগুলোর মধ্যে কোনো সমস্যা নেই চালিয়ে যেতে পার আমাকে তারপরে আমি সিদ্ধান্ত দিব শিড়িখ না হইলে তাহলে বুঝা গেছে ঝাড়ফুক যদি শিখ মিশ্রিত না হয় কোরআনের বাণী দিয়ে হয় দোয়া দিয়ে হয় এরকম ঝাড়ফুক জায়গ রয়েছে তবে এই ঝাড়ফুক করার শর্ত রয়েছে शरिय सम्बा झाड़प के तीन शर्त एक नम्बर से आल्ला एम भाषा जे बुझा जाए मानस बुझे तरह मध्य सीढ़ी जाए तृत्य नम्बर हे विश्वास शाखा झाड़कुक क्यूँ करतेरम जाता आल्लर इच्छा হম এই তিনটা শর্ত ভিত্তিক যাকুক করা জাহাজ রয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম হারাম সেটা হচ্ছে ঝাড়ফুকের জন্য যেটার মধ্যে তিনটা শর্ত পাওয়া যাবে না কিন্তু এটা সিঁড়ি পর্যন্ত পৌঁছায় না আগের সামনে একটা বলবো আমরা সিঁড়ি কিন্তু এটা এটা মাঝারি অর্থাৎ হারামের পর্যায়ে যেমন আপনার এরকম শব্দ দিয়ে রয়েছে হারাম ঝাড়পুক এটা শিল্পের মাধ্যম বটে কারণ আস্তে আস্তে আপনি এমন কিছু পড়তে চেষ্টা করবেন এমন কিছু ঝাড়পুঁক আছে যেটার মধ্যে জিনের কি সাহায্য চাওয়া হয়েছে মুশকিল হয়ে যাবে হ্যাঁ তৃতীয় নম্বর ঝাড়বুক হচ্ছে যে সিরকি ঝাড়বুক এটা মারাত্মক করা হয় আল্লাহ আল্লাহ ছাড়া যদি আশ্রয় চাওয়া হয় হম যেমন কোনোটা এমন কোন মন্ত্র তার মধ্যে ফেরস্তাদের ফেরস্তাদের নিকট ফরিয়াদ করা হয়েছে নবীদের নিকুট ফরিয়াদ করা হয়েছে জিন এবং শয়তারের নিকটে ফরিয়াদ করা হয়েছে তাইলে সেটা অবশ্যই সিরিক হবে এটা শিরকে আকবর এর প্রমাণ হচ্ছে এটা যে হারাম এবং শিরকে এটার প্রমাণ হচ্ছে তিনি বলেন সুদাহ বলেছেন হাদিস যে আপনার ঝাড়পুক এখানে ঝাড়পুক ব্যাপক শব্দ বলেছে মাধ্যমে এটাকে তেওয়ালা বলে যে এই জাতীয় গুলাও শির্কি এটা তাবিজের মাধ্যমে হতে পারে হ্যাঁ বলে যে এই জাতীয় সব করা শির্ক এবং এটা যে সেটার আসল কারণ হচ্ছে যে এখানে আপনার आल्ला छा कारो का लाभ करते चावे हाँ यहाँ उद्देश्य এখন হচ্ছে আপনার শরীর সম্মত ঝাড়পুখের ধরন কি অনেকে বলতে চান যে আমি ঠিক আছে আমি শরীর সম্মান ঝাড় করব তাহলে পদ্ধতি আমাদের তো জানানো দরকার তো সেই ধরনটা হচ্ছে আপনি যখন কোনো রুগ্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ দিবেন অথবা যদি কোনো রুগ্ন ব্যক্তি আপনার কাছে আসে তখন আপনি যেটা সুন্দর মতো শরীরতের মধ্যে এসেছে হাদেশের মধ্যে সেটার মাধ্যমে আপনি ঝাড়ভুক করবেন এগুলা সবগুলো একসাথে অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো কিছু দুই একটা শিখে সেটা দিয়ে ঝাড় করতে পারেন এক নম্বর সেটা হচ্ছে বোকারের হাদিস যে রসুল শিখে দিয়েছেন এরকম বলা যে আল্লাহ মুশফুল আল্লাহ মুশফিফুল আল্লাহ মুশফিফুল আপনি বলবেন হে আল্লাহ ও তুমি সুস্থ করে দাও আপনি বলতে থাকবেন তিনবার বলবেন তার নাম নিবেন এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে রুগ্ন ব্যক্তির মাথার কাছে যে আমি সেই মহান আল্লাহর কাছে আবেদন করছি যিনি মহান আর্শের মারি যে তিনি যেন এই রোগটাকে তোমাকে তোমাকে শর্ত সাপেক্ষ দোয়া করা হম এটা মস আহমদুল হাদিস আবুদা হাদিস যে হে আল্লাহ আপনি আপনার বান্দাকে সুস্থ করে যেন আপনার শত্রুকে সে দমন করতে পারে এবং আপনার জন্য আপনি তো মানুষের প্রভু মানুষের প্রতি পারক আপনি এই সমস্যা দূর করে দিন আপনি তো তাকে সুস্থ করে দেবেন আপনি তো সুস্থকারী আর কেউ তো নেই এবং আপনি এমন ভাবে সুস্থ করে দেবেন এইভাবে দোয়া বুড়া আঙ্গুলের পাশে যেটা যেটাকে আরবে বলা হয় মধ্যমা এবং মাঝখানে যেটা সাদাত আঙ্গুলে যেটাকে আমরা বলে থাকি সাদা মানে আল্লাহ সাক্ষ্য দেওয়ার সময় যেটা উঠানো হয় এটা থুতু লাগানোর পরে জমিন মাটির উপর এটাকে রাখবেন তাহলে থুতুর সাথে মাটি লেগে এটা যাবে কিছু ভালো আটকে যাবে তারপরে কারোর যে রোগ ব্যক্তি তার ব্যথার জায়গার মধ্যে এটা রাখবেন এটার অর্থ হচ্ছে আল্লাহর নামে হ্যাঁ বলছি যে আমাদের এই জমিনের মাটি আমাদের কোন একজনের থুতুর মাধ্যমে যে আমাদের যেন ব্যক্তি সুস্থ করে দেওয়া হয় আল্লাহর ইচ্ছা আল্লাহর অর্ডারে ঝাড়মুক করছি এমন সব কিছু থেকে যেটা আপনাকে কষ্ট দিবে এবং মিনসার রিকুল্লিনফসেন এবং প্রত্যেক জিনিসের অকল্যাণ থেকে এবং আইনে হাসিদিন এবং হিংসুকের কুদৃষ্টি থেকে আল্লাহ আপনাকে হ্যাঁ সুস্থ করে দেন নামে আমি আপনাকে ঝাড়ফুক করছি জিবির ইসলাম রসুলকে এই শব্দ এইগুলো দিয়ে ঝাড়ফুক করেছেন সাত নম্বর যেটা সেটা হচ্ছে সুরে পাথে পরিপূর্ণ পড়বেন এবং পাশাপাশি রুগ্ন ব্যক্তিকে পড়ার পরে আপনার থুতে পারবেন হ্যাঁ কারণ একটা মানে ষাটটা যে দোয়া বলা হয়েছে ষাটটা ধরেন একসাথে চালাইতে পারেন কারণ উপর অথবা তার মধ্যে দুই একটা এরকম চালাইতে পারেন সেটা আপনার ইচ্ছা এখন কথা হচ্ছে যে হ্যাঁ একজন ব্যক্তি যে নিজকে যখন কোনো ব্যথা লাগে শরীরের কোনো অংশে সে কিভাবে নিজেকে ঝাড়বে সেটার নিয়ম সেটা হচ্ছে যে আপনি আপনার ডানহারটা যেই যেই জায়গায় আপনার শরীরে ব্যথা করে সেখানে রাখবেন এবং তিনবার বলবেন সাতবার বলবেন কি বলবেন আগাউদ্দু বেরজিৎল্লাহি ও মা মিনসার রিমা আজিত বহাদ মা আজিৎ বাদার এখানে মধ্যে বর্ণনা বেশ কম আছে হ্যাঁ এরকম আছে আল্লাহ এবং অনুভব করছি বা যে জিনিসে আশঙ্কা করছি সেই জিনিসে অনিষ্ট থেকে তাইলে এখানে এই দোয়ার কিন্তু আল্লাহর সিফাতের কি উচিল চাওয়া হয়েছে এখন হচ্ছে সম্মত কিছু তাবিজের দৃষ্টান্ত রক্ষা কবচের দৃষ্টান্ত একজন মুসলমান বরং আগে থেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে সেটা কয়েক মাধ্যমে হতে পারে একটা হচ্ছে সুরে খ্লাস কালাক নাচ এগুলো আপনি পড়বেন বিশেষ করে ঘুম যাওয়ার সময় পড়বেন সুরে খ্লাস কালাক নাস এবং বিশেষ করে ঘুম যাওয়ার সময় আয়তন কুর্সি পড়বেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কোন নতুন জায়গায় গেলে বলবেন ছেলে হোক মেয়ে হোক তাকে ঝেড়ে দেবেন যেরকম রাষ্ট্র হাসান হোসেন কে ঝেড়ে দিতেন হ্যাঁ যদি একজন হয় ছেলে হয় ওর আর যদি মেয়ে হয় ওর দুইজন ছেলে মেয়ে হলে ওই আর যদি তিনজন ছেলে হয় আর যদি এটা বলে আপনি এরকম ঝাড়বুক করতে পারেন যেটা আপনার রক্ষা কবাচ আগে থেকে বিহপদ আসার আগে সেই ব্যবস্থাটা নিতে পারেন হম আরেকটা হচ্ছে আপনার ঝাড়বুক সম্পর্কে কিছু ভুল ধারণা আছে সে দারাঙের অপর নদন করা আমাদের উদ্দেশ্য সর্বশেষে সেটা হচ্ছে কেউ কেউ মনে করেন যে নিজের নিজের অনেক সময় ভুক করে না সে মনে করে যে ঝাড়ভুক এটা নির্দিষ্ট করে আমি করতে পারবো না হ্যাঁ এরকম মনে করা ঠিক নয় বরং আপনি আপনার ঝাড়ভুক করতে পারেন যেটা আগেও একটা ধরন বলা হয় সে সূর্যের কোনো অংশ ব্যথিত হইলে ব্যথা লাগলে সেটা চিকিৎসা একটু আগেই বললাম আর দ্বিতীয় হচ্ছে অনেকে মনে করেন এটা একটু মানে ট্রাই করে আর কি ট্রাই করে দেখা যে কাজ হয় কিনা এটা একই নাই অনেকের এটা কিন্তু ভুল কথা তৃতীয় নম্বর হচ্ছে অনেকে দ্রুত সুস্থ হতে চান এবং সে যদি তাড়াতাড়ি করা যে আপনার শারীরিক কোনো অঙ্গ ব্যাপারে কোনো ঝাড়বুক কাজ দেয় না এটা ভুল কথা হ্যাঁ সেটা আমরা আগেও বলেছি যে শরীরে কোনো অঙ্কে ব্যথা হইলে কিভাবে দোয়া নম্বর যে ধারণা সেটা আছে। निर्दिष्ट किस मानुषर सपन अंतरता लागिए राखे ओर झाड़पूक क्ष देमु झाड़पूक क्ष देना ये ठीक नए बर होते आज আল্লাহ রক্ষা করতে পারেন আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝামল করে দান করুন এবং পরের আরো পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাল আজকের এখানে শেষ করছি